জান্নলে তাকে মুতাকীন হইতে হবে এখানে আল্লাহাক কয়েকটা বৈশিষ্ট্য বলছেন যে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা নিশ্চিত জান্নাতি এরা মোত্তাক আল্লা দিন রায় এদের বড় বৈশিষ্ট্য হল এরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহ রাস্তায় খরচ করে এরা যখন অভাবে থাকে তখনও আল্লাহ রাস্তা খরচ করে যখন টাকা পয়সা থাকে তখনও খরচ করে আমরা তো চিন্তা করি টাকা পয়সা থাকলে খরচ করবো এখন নাই খরচ করবো কিভাবে টাকা আছে এখন পাঁচশো টাকা বাজার ফিরতে হবে কিছুক্ষণ পরে এখান থেকে যদি পঞ্চাশ টাকা দিয়ে দি তাহলে আমার বাজার হবে কেমন এটা চিন্তা করি না যে আল্লাহ আমাকে পাঁচশো টাকা আল্লাহ সেই আল্লাহ টাকা দিয়ে দিই আল্লাহ এই কাত এই ইমান যদি না থাকে এরা মোত্তাক না এজন্য আল্লাহ তো মোত্তাকেনের বড় বৈশিষ্ট্য হল এরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থা সর্ব অবস্থায় এরা আল্লাহ রাস্তা খরচ করে রাগ কখনো কন্ট্রোলের বাইরে যায় না এরা রাগ তো সব মানুষের মধ্যে থাকবেই থাকাটাই স্বাভাবিক রাগ নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই সব মানুষকে আল্লাপ রাগ দিয়ে তৈরি করেছে রাগটা মানুষের শরীরের একটা বৈশিষ্ট্য এটা থাকবেই কিন্তু যারা মোত্তাকইন হবে তারা এই রাগটাকে এটা কন্ট্রোলে রাখবে সংবরণ করবে মানুষের প্রেশার হলে প্রেশার কন্ট্রোলে রাখে না ডায়াবেটিস হলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখে না ঠিক রাগটাকে ওইরকম অতিক্রম মাত্রায় বাড়তে দেওয়া যাবে না এটাকে সংবরণ করে রাখতে হবে এটা হলো মোত্তাকের বৈশিষ্ট্য এদের আরেকটা বৈশিষ্ট্য হল এরা মানুষকে ক্ষমা করে দেয় মানুষ থেকে কখনো তারা প্রতিশোধ নেশো পরায়ণ হয় না এরা আক্রমণকারী হয় না মানুষ যদি তাদের সাথে কিছু করেও মানুষকে তারা ক্ষমা করে দেয়াল্লাহুল মোহসেন এই মোহসেনদেরকে এই জাতীয় মানুষগুলাকে আল্লাহাক মহব্বত করেন ভালোবাসেন সোহার আল্লাহ এদেরকে আল্লাহাক শুধু মোত্তাক আল্লাহ বলছেন এরা মহসেন মোত্তাকিনের আরো উপরের স্তর উপরের স্তর হলো মোহসিন মানে ইমানদারের চারটা স্তর আছে একটা হলো মুমিন একটা হলো মুসলিম একটা হলো মোত্তাক আর একটা হলো মোহসেন এই চারটা স্তর আছে মোমিনদের কেউ আছে মোমিন কেউ আছে মুসলিম কেউ আছেন মোত্তাক আবার কেউ আছেন মোহসেনিন ইমান ইসলাম তাকোয়া মুসলিমরা এই চারটা স্তরে বিভক্ত যেমন দেখবেন যে প্রশাসনে আমরা শিক্ষক যারা ইউনিভার্সিটির টিচার এদের মধ্যে চারটা স্তর আছে লেকচারার্টেসরিয়েট প্রফেসর প্রফেসর ঠিক মুসলিমদের মধ্যে এরকম চারটা ক্যাটাগরি আছে এখন আমি আপনি কোন ক্যাটাগরিতে আসি এটা দেখতে হবে যে আমরা কি মুমিনে আছি নাকি মুসলিমে আছি নাকি মোত্তাকিনে আছি নাকি মোহসিনে আছি। আরো ইমান থেকে নিচের দিকে চলে গেছে যে ইমান পজোরের সময় ঘুম থেকে তুলতে পারে না তাহলে তো মুমিনের মধ্যেই নাই কি মুমিনের মধ্যে আসে এসার নামাজে এই মসজিদে আমাদের মসজিদে জামাতে মসজিদ বর্তি হয়ে বারান্দা হয়ে হয়। ঠিক একই মসজিদে নামাজে এত মুসল্লি হয় না তিন কাতার চার কাতার পাঁচ কাতা আলহামদুলিল্লাহ মুসল্লি হয় কি বলেন কিন্তু ফজরের নামাজে ওই মুসল্লিগুলা কমে যায় কেন হ্যাঁ ইমানের দুর্বলতা তাহলে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে আমরা এখন মুমিনের মধ্যে নাই যদি মুমিনের মধ্যে থাকি তাহলে পচরের সময় আসতে পারে না কেন যে ইমান আমাকে এত দুর্বল এত অসুস্থ হয়ে গেছে যে ইমান নিজেই চলতে পারে না কি আপনাকে চালাবে ইমান নিজেই চলতে পারে না তা আরেকজনকে চালাবে কিভাবে আগে তো ইমান নিজে শক্তিশালী হতে হবে তারপরে না আপনাকে চালাবে ইমান ইমান নিজেই দুর্বল নিজে হাঁটতে পারে না আপনাকে নিয়ে আসবে ইমান শক্তিশালী তার আমল তত বেশি শক্তিশালী আর ইমান যত দুর্বল হবে তার আমল তত দুর্বল হয়ে যাবে কারণ ইমানে নিজে চলতে পারতেছে না নিজে অসুস্থ তা আপনাকে কেমনি চালাবে এই এখানে আল্লাহ এই এই বৈশিষ্ট্য গুলো যাদের মধ্যে আছে এদেরকে আল্লাপ বলছেন যে এরা আমাদেরকে রাগ সংবরণ করতে হবে সর্বক্ষেত্রে আপনি রাগ করে কোনো কথা বলা যাবে না দাওয়ার পদ্ধতি দেখেন এক লোকে মসজিদে নবীতে প্রস্রাব করে দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আরো সবাই সামনে মতো উপস্থিতিতে সামনে মসজিদের নবীতে এসে প্রস্তাব করে দিচ্ছে কত বড় জঘন্য বেয়াদব পাইলে আমরা কি করতাম মসজিদে নবিতরে থাকুক আমাদের সরকার বাড়ি মসজিদে আসে যদি কেউ প্রস্রাব করে দিত তাহলে তারকে আমরা কি করতাম দেখেন্লাহাম এই লোকটাকে কিছুই বললো না বরং সাহবাই বাচ্ছেন থামাইলেন এই লোকটা সুন্দর করে প্রস্রাব করছে প্রস্রাব শেষ করার পরে নবী সাল সাল্লাম তাকে দেখছেন দেখো শোনো এটা তো আল্লাহর গড় মসজিদ এটা একটা পবিত্র জায়গা এই জায়গায় তো প্রস্রাব করা যায় না এবং ওই লোক আমরা এই বেটা পরিষ্কার করে এটা তুই পরিষ্কার দিলেন যে এখানে এক বালতি পানিলে দাও সোভান আরেকজনকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন যে এখানে পানি ডেলে দাও এই লোকটাকে বুঝাই বললেন সুন্দর করে বললেন লোকটা সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন সোহান এটাই হলো দাওয়ার পদ্ধতি যদি নবীশ্রী সালাম এই লোকটা ধমক দিতেন আরো সুন্দর করে আমার সাথে কথা বললেন তো উনি তো আল্লাহ রসুল এজন্য জন্য দাওয়াতের ক্ষেত্রে দিনের যে কোনো কাজের ক্ষেত্রে کنٹرول سب محسن ہوا